আসসালামুক রকাবিলমিনাতসালাম স্যদুলমুরসলী নবীনা মহমদ ওলিয় ওসহব আজময়িন ওমতাহ বসানি আলিয়মদ্দিন من সদরী বসরিআর بسم الله الرحمن কৌলী আমাবাদ ফলমিন বসমি আল্লাহমান রহিম লাকরকিমকমিন আলমুরসলীন আলসিম মস্তকিম তানজ আল আজিজির রাহিম লেতুন জরা কোম জেরা আবা ও হোম গা ফেলুন সম্মানিত ভাতৃমন্ডলী সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের কোরআনে দিয়ে হেদায়ত দান করেছেন সালাত এবং সালাম নাজেল হোক রাসুল উল্লাহ সাল সাল্লামের উপর যার প্রতি আল কোরআন নাজেল হয়েছে এবং বিশ্বজাহানের মানুষের কাছে সুন্দর করে তিনি কোরআনের শিক্ষা পৌঁছে দিয়েছেন আমরা তফসির করব সুরাই সিন থেকে এই সুরা রাসুল সাল্লামের মক্কী জীবনের শেষ দিকে নাজেল হয়েছে যেমন বলা হয়েছে তাপশির কিতাবাদিতে আর এই সুরার নামকরণ হয়েছে প্রথম আয়াতে যে ইয়াসিন দুটো অক্ষর রয়েছে বিচ্ছিন্ন এই দিয়ে ইয়াসিন ওই রকমই বিচ্ছিন্ন অক্ষর যেগুলির অর্থ বা যেগুলির উদ্দেশ্য আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই সুরার বিষয়বস্তু তৌহিদ যা মক্কার আসল বিষয়বস্তু পাকের একত্র সির থেকে সতর্ক করা পরকাল সম্পর্কে উপদেশ দেওয়া এবং পরকাল প্রমাণ করার জন্য আল্লাহ ফাকরবুল আলম বেশ কিছু উপমা দৃষ্টান্ত পেশ করেছেন এতে এই সুর আর ফজিলত সম্পর্কে বেশ কয়েকটি হাদিস রয়েছে কিন্তু একটিও সহি নয় হয় জয়ীফ অত্যন্ত দুর্বল আর না জাল আর সেই বিষয়গুলি হচ্ছে রকম যেমন একটি হাদিস সেটা হচ্ছে ইয়াসিন হচ্ছে কালবুল কোরআন প্রত্যেকে লেখ করলে সেইন কালবুন प्रत्येक वस्तुर हृदय थे कलब थे और कुरान कल कुरानर हृदय हम सुरय हादिस सही नए भित्तीहीन हदीस हादिस हज इकर आलाम सुरा तय तुम्हारे ममूर्ष व्यक्ति सामने सुरय पाठ कर अर्थात जरा एख शेष अवस्थाय मृत्यु मुहूर्ते पहुँचे गे तमने सुरय पाठ करो और क्यों क्यों ये अर्थ नहीं মরে গিয়ে লাশ পড়ে আছে আর পড়তে থাকোই আসেন এই বিদাতই কাজও অনেকে করে মানুষ মারা যাওয়ার পরে তাতে দাফনের ব্যবস্থা করা উচিত জানাজার ব্যবস্থা করা উচিত আর মাইয়েতে লাশ পড়ে আছে আর কোরআন তেল চলতে আছে এগুলি বড় বিদাত আর প্রত্যেকটি বিদাত গুমরাই মোমূর্ষ অবস্থায় যখন এখনও দুনিয়া থেকে বিদায় হয়নি তখন সুরাই আসেন পাঠ করা একটিও কোনো সহি হাদিস নেই অত্যন্ত জৈফ দুর্বল হাদিস সুতরাং এগুলির প্রতি আমল করা ঠিক নয় বরং সহি হাদিসে রয়েছে লুমাউ তাকুমলা ইহি ইহা তোমাদের মোমূর্ষ ব্যক্তিদেরকে কালিমা ইলা আহিল্লাহ স্মরণ করিয়ে দাও তালকিন করো একদল বলছে যে পড়তে বলো বলতে বলো যে একবার লাই আহিল্লা বলেন আর একদল বলছেন না এইভাবে বলবেন না কারণ ওই সময় অনেকটা হয়তো বেখেয়াল থাকতে পারে অস্বীকার করে দিতে পারে এই জন্য ওইরকম না বলে তার পাশে সবাই মিলে পড়তে থাকে লাহিল্লাহ লা ইলাহ আসাদাল্লাহ আপনারা বলতে থাকেন তার কানে যেন আওয়াজটা পৌঁছে যখন শুনবে তখন স্মরণ করিয়ে দেওয়া হবে আর স্মরণ করিয়ে দিলে আর তার যদি হুশ থাকে তো পড়বে ভাগ্যবান যদি হয় তো পড়বে এখন শুরু করি তফসির তাহলে ওয়াজিফার কিতাবগুলিতে বাংলা উর্দুর ওজিফায় যে পাঁচটি সুরাকে ওজিফা হিসাবে পেশ করা হয় তার একটি সুরাই আসেন সোরে ওয়াকা সুরা দখান সুরা রহমান এই এই যে করা হয় এগুলি সব মন গড়া কথা কোরআনে করিম সবগুলি হচ্ছে তেলাওত এ বাদত সুতরাং সবগুলি অজিফা আর বিশেষ কোন সুরা অভাব দূর হয়ে যাবে সুরায় ওয়কেয়া পড়লে অমক মনের বাসনা পূরণ হয়ে যাবে অমুক সুরা পড়লে এ সবগুলি সব জাল না হয় জয়িফ একটিও সহি নয় একমাত্র সুরায় ফাতিহা প্রত্যেক রোগের চিকিৎসা শিফা মিনকুল্লা এহা দৃষ্ট সহিব আল্লাহ ফখরুল্লাহ আলী বলছেন ইয়াসিন বল কোরআন ইল হাকিম প্রজ্ঞাময় কোরআ করিমের শপথ করছি আল্লাহ ফাকর্বুল আলমিন কোরআনে করিমের শপথ করেছেন যা হেকমতে ভরা হেকমত মানে হচ্ছে যাতে আপনার উপকার আর উপকার রয়েছে আর যা যুক্তি সঙ্গত একে বলা হেকমত আল্লাহ ফাকরবাবুল আলমিনের যেমন সৃষ্টিতে হেকমত রয়েছে যুক্তি রয়েছে তেমনই আল্লাহ ফাকরাবুল আলমিনের শরীয়তের বিধিবিধান কোরআন এবং হাদিসের বিধানে হেকমত রয়েছে প্রজ্ঞা রয়েছে তাতে ইহ কাল পরকালের কল্যাণ রয়েছে এবং ন্যায় নীতির ওপর প্রতিষ্ঠিত যুক্তিসঙ্গত মানুষ তা উপলব্ধি করতে পারুক না পারুক আপনি যুক্তিতে বুঝছেন না সেটা আপনার ত্রুটি আপনার দোষ কিন্তু কোরআন একিম হেকমতপূর্ণ ইন্নাকালা মিনাল মুরসালীন নিঃসন্দেহে হে নবী তুমি রসুলদের অন্তর্ভুক্ত আল্লাহ পাক কোরআন ক্যারিমের শপথ করে বলছেন এই বিষয়টি যে হাম্মদ তুমি নিঃসন্দেহে রসুল আর আমি এই ঘোষণা করছি যে আল্লাহ আমি সৃষ্টি করেছি আমি তোমাকে রাসুল করেছি সুতরাং আরব মুশ্রেকদের জেনে রাখা উচিত যে তোমার সত্য আলা সকিম এবং তুমি সহজ সরল পথের উপর প্রতিষ্ঠিত রয়েছ তাই পাক নবীকে এই নিশ্চয়তা দিচ্ছেন যে তুমি যে পথের উপর আছো সেটাই হচ্ছে সঠিক পথ আর আবু জাহাল আবুল আহাব আরব মুশ্রিকরা যে পথের উপর আছে সেটা হচ্ছে ভুল পথ এটা জাহান নামের পথ ধরেন জিলাল আল আজিজ রাহিম আর এই কোরআন মহাপরাক্রান্ত বড় দয়াবানের পক্ষ থেকে নাজেল কৃত তাহলে এই নিশ্চয়তা আল্লাহ পাক দিচ্ছেন যে কোরআনে করিম তোমার রচনা করা নয় বা তোমাকে কেউ শিখিয়ে দিয়েছে এমন বিষয় নয় তাতে কোনো রকমের মিথ্যার বাতেলে সংমিশ্রণ নেই বরং এটা রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজেল হয়েছে ওয়াহি কি উদ্দেশ্যে নাজেল হয়েছে এতজেরা কমা অনুজেরা আবাহম ফাহ গা ফেলুন জাতি করে এমন সম্প্রদায়কে তুমি সতর্ক করতে পারো হে নাবি যাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি দীর্ঘদিন তাদের মাঝে কোন নবুল আসেনি ফাহম গা যার ফলে তারা গাফেল হয়ে পড়েছিল দীর্ঘ সময় ধরে তাদের কাছে আল্লাপাকে হেদায়াত না আসায় যদিও আশেপাশে আসমান উদ্দিনের সংবাদ ছিল বন ইসরায়েলদের কাছে তওরাত ছিল এঞ্জেল ছিল যদিও ধীরে ধীরে তারাও তাতে তাহরিফ বিকৃতি ঘটি দিয়েছিল কিন্তু তাতে মূল তৌহিদের বিষয়গুলি শিক্ষা ছিল বন ইসরায়েলদের আলেমরা ছিল পণ্ডিতরা ছিল তাদের কাছে তৌহিদের সাথে আখেরাতের জ্ঞান ছিল কিন্তু আরব মুশ্রিকরা নবী কারিম সাল্লা সাল্লামের আবির্ভাবের তিনশো বছর পূর্বে এই মক্কায় প্রথম শির শুরু করে ভবাল নামক সুন্দর এক পাথর নিয়েছে কাবার উপরে রেখে দেয় আর প্রথম পূজা শুরু হয় তাহলে এই নবিসাল্লামের আশার 300 বছরের আগের যে সময়গুলি ছিল সেগুলিতেও আরবদের মধ্যে মক্কায় কোনো রকমের শির কার মূর্তি পূজা ছিল না আল্লাহ পাকবুল আলামিন তারপর এরশাদ কোচল্লা হাক্কাল কাউল আল্লাহ আকসার রহিম আল্লাহ পাকের বাণীর শাস্তির কথার বাস্তবায়ন হয়েছে অধিকাংশ লোকের ওপর যে অধিকাংশ লোক পথভ্রষ্ট থাকবে সুতরাং তাদের ওপর আল্লাহ পাকের শাস্তি নেমে আসবে ইহকাল পরকালে ফাহমেন সুতরাং তারা বিশ্বাস করবে না ইন্না যা আল্লাফি আনা তহিম আগল্ল্লাহ নিশ্চয়ই আমি এই কাফেরদের গলায় বেড়ি পরিয়ে দিচ্ছি শৃঙ্খল দিয়ে দিচ্ছি ফাহিয়া আল খান আর এমন বেড়ি পরিয়ে দিয়েছি। সিরক কুফুরির বেড়ি এমন না যে আল্লাফা করো দুনিয়াতে কোনো শৃঙ্খল তাদের গলায় দিয়ে দিয়েছেন সিরক আর কুফুরি আর হটকারিতা জিদ অহমিকা অহংকার করা এগুলি হচ্ছে এমন বিষয় যেগুলি মানুষকে বিভ্রান্ত করে আপনার মধ্যে যদি জিদ হয় জেদি হন তাহলে সত্য কথা পাবেন না আপনার মধ্যে যদি অহংকার থাকে গ্রহণ করতে বড় বাধা আপনার মধ্যে অন্ধত্ব থাকে সত্য সত্যগ্রহণে বড় বাধা আপনার মধ্যে অজ্ঞতা থাকে জানলেন না শিখলেন না সত্যগ্রহণে বাধা শিরকুফুরি মজা লাগে আপনি নিরপেক্ষ হই নিরপেক্ষ হইতে হবে আপনি এদিকে ঝুঁকে আছেন ওইদিকে ঝুঁকে আছেন তাহলে সঠিক পথ পাবেন না নিরপেক্ষ হইতে হবে চিন্তাটাকে একটু প্রশস্ত করতে হবে যে দেখি কোনটা ঠিক তাহলে আল্লাহ দায়ের দেবে এক পক্ষ নিয়ে এলে এলে সঠিক কথা বোঝা সম্ভব হয় না যারাই গুমরা হয়েছে তারাই আগে থেকে এক পক্ষ নিয়ে আছে আমি এখানে থাকবো আমার অবস্থান এটাই আর এর পক্ষে যদি দলিল প্রমাণ পাই তাহলে নিলাম হলে নিলাম না যেটাকে তাশোব গোড়ামি অন্ধত্ব বলা হয় এতেই গুমরা হয়েছে মানব তো এই যে অন্ধত্বের আর গোড়ামি আর জিদের আল্লাহাক রবুল আলমিন তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছেন ফাহিয়া এলাল আজ আর সেই বেড়ি এত শক্ত যে সেটা তাদের থুথনি পর্যন্ত গিয়ে পৌঁছেছে ফাহমুখ মাহুন থুথুনি পর্যন্ত যদি কোনো মোটা শৃঙ্খল থাকে তাহলে এদিকে নিচে নামাতে পারবে না এইদিকে করে থাকবে এইভাবে যদি করে থাকে তাহলে নিচে এইদিকে দেখতেও পারছে না নড়াচড়াও করতে পারছে না হক বা তিল সত্য মিথ্যা কোনটা ঠিক বুঝতে পারছে না এইরকম হচ্ছে কাফের মুশ্রেক অবাধ্যদের অবস্থা আল্লাহদ্দা অমিন খালফে আর তাদের সামনেও আমি প্রাচীর তৈরি করে দিয়েছি আর সিরকুফুরের আড় অমিন খালসাদ পিছনে আমি প্রাচীর তৈরি করে দিয়েছি ফাগ শাহী নাহম অতপর তাদেরকে আমি ঢেকে দিয়েছি ফাহুম লাইব সেরুন সুতরাং তারা দেখে না সামনে আর পিছনে আড় আপনি যদি এরকম সংকীর্ণ জায়গায় থাকেন আর ওপর থেকে ঢেকে দেওয়া হয় তাহলে ওপরে কিছু দেখছেন না সামনেও দেখছেন না পিছনেও দেখতে পাচ্ছেন আল্লাহ এটা কখন করেছেন যখন মানুষ নিজেই চলে গেছে ওই দিকে আল্লাহ আগে থেকেই করে দেন না আর এটা আমরা হাড়ে হাড়ে অনুভব করছি যে আমরা স্বাধীন ভালো কাজের দিকে যান আল্লাহ কখনও বাধা দেবেন না কিন্তু মন্দ কাজের দিকে যখন চলে যাবেন তখন আল্লাহ জবরদস্তি ফিরিয়ে নিয়ে আসবেন না আপনাকে স্বেচ্ছায় ফিরে আসতে হবে চিন্তা করে আপনাকে চিন্তার ক্ষমতা আল্লাহ দিয়েছেন আর আপনার জন্য আল্লাহ ফাক দিন ইসলামের শরীয়তের বিধি বিধানও নাজেল করেছেন আল্লাহাক বলছেন ফাহমুল্লা সন্ধ্যে তারা দেখে না ওয়সাউন আলহিম এদের জন্য সমান কাফের মুশ্রেক বিশেষ করে যারা ইমান আসবে না তাদের সম্পর্কে আল্লাহাক রবী বলেছেন মক্কার লোকেরাই হোক নবিসানার আর আশেপাশের লোকেরাই হোক আর ক্যামত পর্যন্ত যে কোনো লোক সবাই এতে সামিল যারা কুফুরের ওপর একেবারে অটল হয়ে গেছে তাদের জন্য সমান যারা তহমেরহ তাদেরকে সতর্ক করে আর নাই করেন লাউ মেনুন এরা বিশ্বাস করবে আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানে পর সারা দুনিয়ার মানুষকে করন মাজি আল্লাহাল পড়তে বললেন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 দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায় আজ রাত সাড়ে এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায় বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি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 মাধ্যম যেটা এটার নামই হল হাদিস্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সব কাজের নির্দেশ দিবে অসৎ কাজের নিষেধ দেবে যেভাবে হচ্ছে মাত্র দুটি সর্বদায় সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দে কেমন ছিল রাসুল্লাহ পরবর্তী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ ফখরুল আলমের আয়াত নম্বর এগারো মানি তবা নবী তুমি তাকেই সতর্ক করতে পারবে আর তোমার সতর্কতা থেকে তারাই উপকৃত হবে যারা উপদেশ অনুসরণ করে যারা উপদেশ শুনবে খাসিয়ার রহমান আবিল গাইব আর দয়াবান আল্লাহকে না দেখে ভয় করবে প্রথম কথা উপদেশ শুনতে হবে এল্লিন এহস্তমেউন আল কৌলাফত আহস্তান আল্লাহ বলছেন শুনবেন আর শুনবই না তোমাদের কথা তাহলে হে দেয় হবে না মনোযোগ দিয়ে শুনবেন আর ভালো হলে কবুল করবেন অন্ধয়ে কবল করবেন না আল্লাহ বলেছে তাহলে উপদেশ অনসরণ করবে আর না দেখে আল্লাহকে ভয় করবে যে বলছে না দেখে আমি বিশ্বাস করি না কখনো হেদায়ত হবে না রকম লোককে মার্জনার সুসংবাদ দিয়ে দা হেন ও আজরেন করিম আর সম্মানজনক পুরস্কারের ইন্ন মতা নিশ্চয় আমি মৃতকে জীবিত করি মাক আসার আর মানব জাতি আর তারা সবাই মারা যাবে যা সামনে পাঠিয়েছে তাও আমি লিখে রাখি ও আশা রাহু আর যা পেছনে ছেড়ে এসছে তাও আমি লিখি এমন কিছু কল্যাণমূলক ভালো কাজ করেছেন যেগুলির নেকি কন্টিনিউ চলতি আছে ছাদ কাজ আসছেন ভালো উপকৃত জ্ঞান দিন ইসলামের জ্ঞান ছেড়ে এসছেন ইসলামিক বই ইসলামিক আলোচনা দান খায়রার যাতে স্থায়ী আপনি পানির ব্যবস্থা করে দিয়েছেন এসছেন নামাজ মসজিদের ব্যবস্থা করে দিয়েছেন। ইয়া তিন অভাবী অসহায়দের বাড়িঘর তৈরি করে দিয়েছেন যে কোনো এমন কাজ যাতে কল্যাণ রয়েছে মানুষ মরে যাওয়ার পরে ওই নেকিগুলো আসতে থাকা আসার রহমের মধ্যে সামিল নেপ করে এসছে সিনেমা হল ছেলে মেয়েদের জন্য রেখেছেন তোদের এইটাই হচ্ছে ইনকাম সোর্স আমাদের দোকানে একটা লাইসেন্স করে দিয়েছেন। হারাম ব্যবসা খুলে এসছেন তাহলে মরে গেলেও গোনা পৌঁছতে থাকবে গোনার ব্যালেন্স বাড়িতে আশার রহম আল্লা পাক্তাও তার ফেরিস্তাদেরকে দিয়ে লেখাচ্ছেন অকুল্লা সাইন আহ সাইন আর প্রত্যেক বস্তুকে আমি রেকর্ড করে রাখি। ইমাম মানে হচ্ছে কিতাব সুস্পষ্ট লিখন অর্থাৎ আমল্লামাই কর্মলিপির মোহন আল্লাহ তারপরে এমন এক এলাকার কথা উল্লেখ করেছেন যেখানে আল্লাহাক দুই রসুল পাঠালেন তারপরে হলো না তিন রসুল পাঠালেন তবুও তারা কুফরি করেছিল এই রসুলরা আসলে নবী রসুল ছিল একদল তাফসিরকার বলছেন আর একদল বলছেন না ঈসা আলি সালামের পক্ষ থেকে এরা দায়ী মোবাল্লিক ছিল ইসলাম প্রচারের জন্য ঈসা আলি সালামের দূত তারা রসুল এই অর্থে যে ঈশা আলি সালামের পক্ষ থেকে প্রেরিত আর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হলে আল্লাহর তারা নবী ছিলেন আল্লাহ ফখরবুল্লাহ আলম আরসাদ করছেন ওয়াদবাহ সাল্লাম আসাহাবলকার হে নবী মানব জাতির জন্য বা মুশ্রেকদের জন্য एम एक जनपद अदिवस दृष्टान पेश कर दटना बर्णनाजर साल जख तरफ रसुल गण एसे इज अरसलनाइनी स्मरण कर जख्त दू रसुलगे आल्ला पाक आगे युगगुलसाथे दू तीन रसुल पाठ से ফেকাজা কিন্তু তারা ওই জন রাসুলকে মিথ্যা মনে করল ফায় তখন আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় রাসুল দিয়ে তিন জন তিনজন এসে এক বাক্যে বললো নিশ্চয়ই আমাদেরকে রাসুল করে পাঠানো হয়েছে তোমাদের উদ্দেশ্যে হগ বাতিল সত্য মিথ্যা কোনটা ঠিক বুঝতে পারছে না তোমরা তো আমাদের মতোই মানুষ ওমা আনজাল রহমান মিন সেই আর আল্লাহ আল্লাবান তিনি এমন কিছু নাজেল করেননি মিথ্যা কথা বলছো ইন আন্তন তোমার মিথ্যা কথা বলছো তাহলে মানুষ এই জন্য মানবো না এটা কাফেরদের কথা নবী মানুষ কি করে হইতে পারে এটা যেন কোন মুসলিম না বলে আল্লাহ বলছেন নবী বলে দাও ইন না মানবাস মিসুম তোমাদের মতে মানুষ মানুষ হওয়ার দিক থেকে তবে ওই দিয়ে আল্লাহ সম্মানিত করেছে ইউ হাই এলাইয়া কালু তারা শপথ করে বলেছিল আরও শক্ত করে রব্ব না আলাম আমাদের প্রতিপালক আল্লাহ বেশি ভালো জানেন ইন্না ইকুমসাল নিশ্চয় কি অবশ্যই অবশ্যই তোমাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে রসুল করে আল্লাহর পক্ষ থেকে যদি তারা নবী রসুল হন অথবা যদি ঈসা আল ইসলামের পক্ষ থেকে হন আরেক দল বলছেন তাহলে আমাদেরকে নবী রসুল ইসা আল ইসলামের পক্ষ থেকে পাঠানো হয়েছে তোমাদেরকে হেদায়ত করার জন্য ওমা আলাইন ইলাল বালাগুল মবিন আর আমাদের কাজ হচ্ছে স্পষ্ট রূপে পৌঁছে দেওয়া তবে আয়াতেরা ভঙ্গিমা বলে যে এরা আল্লাহ নবী এবং রসুলি ছিলেন কাল ইন্না ততাই না বেকুম তখন ওই কাফের অবাধ্য জাতি বলেছিল যে দেখো তোমাদের কারণে আমাদের ভাগ্য খারাপ হয়েছে যখনই কোনো বিপদ আপাদ আসত দুর্ভিক্ষ অভাব ফসলের ফলন হইল না তখন বলতো এই যে এরা ইস্টান নবী নবী করছে না এরা যে আমাদের কি ধর্মকর্ম করতে নিষেধ করছে বলছে এক আল্লাহ এক আল্লাহ বলছে না এদের কারণে এই বিপদ নেমে এসছে দেশ এগুলি আমাদের মা মায়ের পড়েছে এদের ওপর আর এদের কারণে আমাদেরকেও এই বিপদ পোহাতে হচ্ছে বিভ্রান্তরা সবসময় ভালো মানুষদেরকে সমাজের জন্য ক্ষতিকর মনে করেছে অথচ ভালো মানুষদের জন্য আল্লাপাকের রহমত এই জমিন আছে ইন না ততাইয়ার না বেকুম আমরা তোমাদেরকে খুব লক্ষণ মনে করছি লাইন লাম তান তোমরা যদি তোমাদের এসব কথা কাজ থেকে বিরত না থাকো ইমান ইমান একাল্লা একাল্লা ওই সব বাদ দাও পরকাল লানার জমান না যদি না ছাড়ো এই সব কথা তাহলে অবশ্যই তোমাদেরকে পাথর দিয়ে মেরে শেষ করে দেব। দেবো ওলাইমা সান্ন আলিম আর অবশ্যই অবশ্যই মর্মান্তিক শাস্তি তোমাদের ওপর এসে পড়বে কঠিন শাস্তি দেব কালু তখন জবাবে নবীরা বলেছিলেন রকম মাকুম, তোমাদের অলক্ষ্মী বা কুলক্ষণ তোমাদের সাথেই রয়েছে মানে তোমাদের পাপ তোমাদের পাপের কারণে এই বিপদ আপনাদের নেমে আসে আজাব গজব নেমে আসে তোমাদের সাঁতির রয়েছে তোমরা দাও সিরকুফুরি ছেড়ে দাওতা এখানে উজ্জ্ব আছে না মানো তাহলে তোমার সীমালঙ্গনকারী জাতি ও জামিন আসাল ইয়াসা একজন লোক ইসলাম গ্রহণ করেছিল ইমান নিয়ে এসেছিল ওপর সত্য দিনকে কবুল করেছিল ওই গোত্র থেকে যার নাম বলা হয়েছে একজন লোক শহরের এক প্রান্ত থেকে ছুটে আসলো এসে বললো মে হে আমার জাতি ইতাবে এই যে রসুল এক দুই তিন রসুল এসছে তাদেরকে অনুসরণ কর মানো ইত্তাবে মাল্লাশ আলুকুম আর যেন ওহম মোহতাদুন অনুসরণ করো এমন ব্যক্তিদের কি যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চান না এরা তোমাদের কাছে টাকা পয়সা চাইছে কিছু চাইছে কোনো স্বার্থ আছে তাদের এরা যখন কিছুই চাইছে না আল্লাহর সন্তুষ্টের জন্য কাজ করছে তাহলে তাদের অনুসরণ করো ওহম মোহতাদুন এবং তারা হেদায়তপ্রাপ্ত সঠিক পথের উপর আছে কোনো ভুল কথা তো বলে না তোমাদের কোন পাপ করতে তো বলে না তাদেরকে অনুসরণ করা। অমালি আলাহ আবুদুল্লা জি ফাতারানি ওয়াইলুর যাউন আর আমার কি হয়ে গেছে যে সে আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন ওয়াইলুর যাওয়ান তোমাদেরকে তার কাছে ফিরে আসতে হবে আত্মা জমিন আলিয়া তাকে বাদ দিয়ে আরও আমি উপাস্য আর মাবুদ ধারণ করব আমি ইয়রদিন দয়াবান আল্লাহ যদি আমার ক্ষতি সাধনের ইচ্ছা করেন আমার কোন অনিষ্ট ইচ্ছা করেন লাগনি আন্নি সাফা আতহা তাহলে এই সব তোমাদের যে উপাস্য রয়েছে এগুলির সুপারিশ কোনো কাজে আসবে না যে কোনো বাতিল উপাস্য এগুলি আল্লাহর কাছে সুপারিশ করে আমার বিপদ আবার দূর করতে পারবে না ওয়ালায়ুন কেজুন আর আমাকে রক্ষাও করতে পারবে না ইন্নি এজাল মোবিন আমি যদি এরকম করি যে আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্য ধরবো তাদের পুজো করব। তাহলে আমি সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়ে যাবো এমনি আমান্ত বেরব্যে ফাঁসমাউন শুনে রাখো তোমাদের প্রতিপালক আল্লাহর প্রতি আমি ইমান নিয়েছি ঘোষণা আর তোমাদেরকে বলছি তোমরাও আল্লাহর প্রতি তখন তারা তাকে তাকে হত্যা করে মারতে মার খুন করিয়ে দিল আল্লাহ ফাকরাবুল্লা আলমিন জান্নাতের নিয়ামত দিয়ে দিলেন কিলাদ খলিল জান্নাত তখন ওই ব্যক্তিকে বলা হলো তুমি জান্নতে প্রবেশ করা জান্নাতের নিয়ামত কবরের জীবনে বারজাখীর জীবনেও ভোগ করতে থাকে মানুষ এই আয়ত প্রমাণ করে রাস্তল্লা সাল্লামের কবরের আজাব আর নিয়ামত সম্পর্কিত যে হাদিসগুলি রয়েছে মুসনাদ আহমদের লম্বা হাদিস রয়েছে তারপরে সোনানের কিতাবাদিতে যে হাদিসের মিজিতে আবু দাওদিনাসাইতে রয়েছে এমনকি সহিব খারিতো সংক্ষেপ হাদিস রয়েছে কবরের আজাবও যেমন সত্য তেমন কবরের জীবনে সৎকর্মশীল ভালো মানুষদের জন্য আল্লাহ পাকের নিয়ামতও জান্নাতের সত্য জান্নাতে তুমি প্রবেশ করো তা আল্লাহ জান্নাতের এই আয়স আরাম পাওয়ার পরে সে যখন বরজাক্ষী জীবনে জান্নাতের নামত ভোগ করতে পেল তখনও জাতির জন্য দরদ পেশ করছে জাতির হিতাকাঙ্ক্ষি বলে সে আমি তো দুনিয়া থেকে চলে এলাম ওরা তো ভাবলো যে মেরেই দিল আমি খারাপ লোক ছিল কিন্তু যদি জানতে পারতো বেমা গাফার আলী রব্বি আমার প্রতিপালক আমাকে কেন মাফ করেছেন ওয়াজা আলেন মিনাল মুখরমিন আর আমাকে কেন সম্মানিত করেছেন এই ইমান এই তৌহিদ এই পরকালমুখী হওয়ার আল্লাহ আমাকে মাফ করেছে আর সম্মানিত করেছে এটা যদি জানতে পারতো তারাও মুসলিম হয়ে যেত মমিন হয়ে জিত নবী কারিমিস এই জন্য বলতেন আল্লাহ মাহাদে কৌমি ফাইনাহুল আলম আল্লাহ আমার এই কাফের জাতিকে তুমি হেদায়ত করো সঠিক রাস্তা দেখে এরা জানে না এরা যদি আসল জিনিসটা বুঝতে পারতো যে সত্য নবী আখেরা সত্য আল্লাহ আল্লাপাখের দিন হচ্ছে দিন ইসলাম তাহলে কখনোই এরা পাপে ডুবে থাকতো না আল্লাহ পাক রবুল্লা আলমিন তারপরে আলা মিন সামা এই জাতিকে আল্লাহ ধ্বংস করবেন আর এরকম বহু জাতিকে ধ্বংস করেছেন আল্লাহ পাকের বড় কোনো সেনা দল পাঠাইতে হয়নি কোনো জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ বলছেন এরপরে তার জাতির ওপর তারপরে কোনো আমি জুনদিন কোন সেনাবাহিনী পাঠাইনি যে অনেক ফেরিস্তা পাঠাইতে হয়েছে লড়াই করার জন্য না অমা কন্যা মুনজালিন আর আমি এই এইরকম করেও থাকি না ইন ইনকানাত্লা সয়াত ওয়াহিদা। একমাত্র একটি বিকট ভয়ঙ্কর শব্দ হয় আল্লাপাকের এই সেনাবাহিনী যথেষ্ট একটা বিকট শব্দ ফয়েদ আহম খামেদন হঠাৎ করে তখন তারা সব নিস্তব্ধ হয়ে যায় যেমন আগঞ্জলে জ্বলে নিমিয়ে গিয়ে ছায় কোনো আগুনের গন্ধ পর্যন্ত থাকে না চিহ্ন থাকে না তেমনই আল্লাহ পাখের আজাবে সাথে সাথে ও নিমিয়ে যাওয়া আগুন আর ছায়ের মতো তাদেরকে করে দিই ঠান্ডা করে দিই এখানে আমরা আমাদের আলোচনা শেষ করছি আল্লাহর ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয়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 समर्थन कर डोनेशन एफ आई अलरय बैंक क्वाड्रानकोड आठचल्लिश क्याथर्पे रोड बार्मिंग हम के पोस्टकोड विच पाउंड नम्बर जरोो डबल वन थ्री टू थ्री जिरो वनो अट नम्बर जीरो डबल वन थ्री टू थ्री जिरो टू एस डॉलर अट नो डबल वन थ्री टू थ्री जीरो थ्री शर्टकोड